اللهم <سؤال> عزيز وعطاكم اللهم عزيز وعطاكم اللهم عزيز وعطاكم حلو الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوتل عليه ونعوذ من من شرور أنه ومن سيئات عمالنا من يهده الله فلا مضمنا له وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ জুমা আদায় করার জন্য মার্কাজুল ওলুম আল ইসলামিয়া জানে হস্তির আশার তাও কেন করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ गत कैक जुमा पसलमर विभिन्न विषय आईन कानून में आलोचना पेश कर मानुषे जीवन कटकगो विषय रे मौलिक विषय जार निपा सकू चाहिए एरक कैक्टी विषय नहीं आलोचना कर मानुषर जीवन निपत्ता मानुषर मान मर्दा एवं वंशर निरापत्ता एम आक गुरुतवूर्ण जिस हल मानुषर माले निरापत्ता मानुषाई सेन करी करो निपद तरह अर्जित सम्पर्य जोरपूर्वक अन्ाय भावे भोज ना आज के मानुषे जीवन सबसे बड़ा जरकम भाव रास्ते नामने मानुषेर जीवन को निपस्ा नहीं एरक भा बमने माले कोई हम पत्रपत्रिका जरा मोटामुटी नजर रखी पत्रिका खुल्ली हत्या करा गुली गुलर सुबह कुर माल मानुष के विभिन्न भाव उद्बुध कर এরপরে তাদের কাজ না হবে তাদের জন্য বিধান রেখেছেন শাস্তি বিধান আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো কোরআনের বাতারাত একশো অষ্টাশি নম্বর আয়াতের সাথ করেছেন খবরদার যারা কোরআনকে বিশ্বাস করো যারা আল্লাহকে বিশ্বাস করো যারা আল্লাহ নদীর প্রতি মান রেখে তো পরকাল বিশ্বাস করো আমরা নিজেদের মধ্যে পরস্পরে একের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না লাবরদার তোমরা খেও না ভক্ষণ করো না আম তোমাদের নিজেদের মধ্যে একজনের মাল আরেকজন অবৈধভাবে অন্যায় ভাবে অতদিন এবং তোমরা তার বিচারকদের কাছে ঘুষ হিসাবে প্রদান করো না যাতে করে লেখা চুলু পারি আনোয়াল ইসমিন যাতে তোমরা মানুষের সম্পদের কোন একটা অংশ অন্যায় ভাবে পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পারের একটা সম্পদ অন্যায় খাওয়ার জন্য বিচারকদেরকে ঘুষ দিয়ে তারপরে এটা অবৈধভাবে রায় পক্ষে নিয়ে নেওয়া হয় আল্লাহ তারা স্পষ্ট করে বলে দিয়েছেন অতুদ বিহাই গেল সুকাম সব কাম হাকিমের বহু বচন বিচারক হাকিম বাংলাতে এরকম ব্যবহার হয় বিচারকদের কাছে তোমরা ঘুষ হিসাবে প্রদান করো না তোমরা জেনে শুনে তুমি জানো এটা তোমার অধিকার না তারপরও ঘুষের মাধ্যমে বিচারকের রায় নিয়ে অন্যের মাল দখল করলে এটা তোমরা করো না হতাশ্রা ভালু লাহীন রাখুলের প্রতি আখ রাতের প্রতি যারা বিশ্বাস করো না তাহান তোমরা পরস্পরে একে অপরের মাল অবৈধভাবে ভক্ষণ করো না তবে যদি তোমাদের পরস্পরের সন্তুষ্টির মাধ্যমে ব্যবসায়িক পদ্ধতিতে হয় বেতা মাধ্যমে তিন হাজার একশো আটানব্বই নম্বর হাদিফ এই সাহাবি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর রসুল সাল আলী ও সাল্লামকে বলতে শুনেছি মান আফাদা শিবরাম মিনাল জুলমান যে ব্যক্তি অন্যের এক বিঘাত জমিন জোর পর্বত জোর জবরদস্তি করে জুলুন করে দখল করলো মান আফাদা শিবরাম যে ব্যক্তি গ্রহণ করলো শিবরান মানে এক বিঘাত পরিমাণ অন্যের জমিন মিনাল আরদে অন্যের জমিন এক বিঘাত পরিমাণ দখল করল অত্যাচার করে অবিচার করে অন্যায় ভাবে আল্লাহ সেরামতের মাঠে ওই পরিমাণ সাত তবক জমিন তার গলায় পিছিয়ে দেওয়া হবে মাঠে যখন এই ভূমিদস্যু ভূমিখর এরকম যারা জমিনের সীমানা তারপরে জমি দখল করে এদের গলায় তবক জমিন পরিমাণ ওই পরিমাণ এমনি ভাবে আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহদ্দিন ছিলেন তিনি বলেন যে পুরাণের উপরোক্ত আয়াত হা বাসের রসুন আলৈহি মা আলেহী পাই নাত ঘুষ দিয়ে রায় নেওয়া এখানে আব্বাস বলেন এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে নিজে জানে যে অধিকারটা তার না এর পরেও সে জোর করে দখল করেছে সে জানে এটা তার মাল না তার জমিটা না এরপরও বিচারকের কাছে গিয়ে ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে নিজের পক্ষে রায় নিয়ে তারপরে দখল করলো আল্লাহ আল্লাহ তারা বলছেন যে সে ব্যক্তি হারাম খাইল আল্লাহ রব্বুল আলমীকরণে বলছেন নিশ্চয় যারা ইয়ীমদের মাল অন্যায় ভাবে জুলম করে ভক্ষণ করে তারা নিশ্চয়ই তাদের পেটের ভিতরে জাহান নামের আগুন পরিপূর্ণ করবে এবং অচির তারা জাহান নামের আগুনে পর্যন্ত আগুনে তারা প্রবেশ করবে এমনিভাবে আল্লাহ রসুল বলছেন তার মধ্যে এক প্রকার আলোচনা করেন হাক নিয়ে বিচারকদের কাছে কাজীদের কাছে ঘুষ দেওয়া হাককে रायदे भोलार जहांगीर भाई उन्फ रही कैकटा मामलारे राय क्या मिथ्या मामला जोड़िए शेष पर কোন উকিলের সঙ্গে কন্ট্রাক্ট না করে ডাইরেক্ট বিচারকের সঙ্গে কন্ট্রাক্ট করেছিলেন কত টাকা হলে তুমি আমার পক্ষে রায় দিবা উনি অবশ্য ন্যায় অস্থি অন্যায় অধিকার ছিল না এটা এটা হচ্ছে বাস্তবে একজন সাক্ষী আল্লাহ সালাম বলছেন আল্লাহ কোরআতায় বলে দিয়েছেন অটোদুল বিহা এবার তো কাম সুরায় বাতার একশো অষ্টার বলা হলো এটা ব্যাখ্যা হচ্ছে এরপরে তারা অন্যায়ভাবে এই মালগুলো খায় বিচারকরা খায় উকিল রাখায় আর তারা হলস করে মিথ্যা লিখেছেন যে এরকম যারা মাল খায় যে মাল দিল যে খাইল এবং যে মধ্যস্থতা করলো সকলের সমান শোনা যায় অবশ্য যদি নিজের কোন হক থাকে এরকম এখন ধুস না দিলে আপনার হক চলে যাচ্ছে সেক্ষেত্রে ওরা আমাদের ফটু এটা যে কোনোভাবেই যদি আপনার হক রক্ষা করা না যায় আপনি লড়াই করবেন তাও যদি না পড়া যায় আপনি আপনার বন্ধু বান্ধব যারা হকের উপরে আসছে তাদের সাহায্য নেবেন এই জন্যই মমিনের আল জামা আসলে থাকতে হয় আমাদের একটা ছোট্ট কিতাব আছে পড়বেন বা ইতো সেরা তে তাকে এটার মধ্যে আল জামার গুরুত্ব দেওয়া আছে मुस्लिमरा जमान विहीन थे कारण हम आपनर जो क्यों सम्पट जोर कर दखल करतेबूत आदालतार अदिकार आदाय कर मुस्लिमरा जब पंचाश जन एकत्र था भाइय हामला हम सबगने एकत्र है তাহলে এখন এই দুনিয়ায় কোনো জালিম নাই যে ভয় করবে না এই জন্য মমিনদেরকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগই নেই আল্লাহরাতজন্যই বলেছেন মমিন্রা তাদের মহাব্বাদ ভালোবাসায় কাজা দিল একটা দেহ সমতিল্ল এটা কেন বললেন একজনের উপরে হামলা হলে মমিন্রা সকলেই ঝাঁপিয়ে পড়বে একজন কোনো হক হলে আদায় করার জন্য সকলেই গিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়বে এটা হচ্ছে মোমিনদের পরিচয় আজকে আমরা বিচ্ছিন্ন থাকার কারণে এই তাবিল করতে হয় এখন আমাদেরকে পতুয়া জিজ্ঞেস করলো যে আমার তো বাড়ি সব দখল করে নিচ্ছে জোর করে ঘুষ না পারা যাচ্ছে না তো প্রথমত আপনি অন্যায় করলেন যে আপনি মুসলিমদের জামার সঙ্গে নেই মুসলিমদের হাতে অস্ত্রও থাকবে আপনি বলবেন সন্ত্রাসীদের কাছে অস্ত্র আছে আর আল্লাহবনে অর্ডার করেছেন খুজু খুব আসছে হাতে সবা মমিনরা তোমরা ফালাতে গেলেও তোমরা অস্ত্র নিয়ে দাও এটা আমাদের দুর্ভাগ্য আজকে যদি আমি একটা পিস্তল নিয়ে এখানে খোট শুরু করি অনেক মুসল্লি নামাজ পড়বে না কিন্তু পিস্তল উন্নত আমি ব্যায়াম করতে গিয়েও ভয় পাই সকালবে একটু হাটাহাটি করে জোরে হাঁটি কোন মুসুল্লি হবে দেখবি না কারণ হচ্ছে এই জাতি মনে করে ইমাম সব কারা মুসুল্লি হবে কারা যারা আমাদের হুজুর এত বড় বুজুর্গ একটা মুরগি সব করছে ভয় পায় বুঝুর কিছু এরপর আবার নামাজ পড়বে এরপর দুপুরে খাই আবার কাইলো করে আঠ ঘ পর উঠি আবার একটু পাইকারি করবে খাওয়ার চা পাইলে খাবে মাগরির পরে একটু বসে বসে গর্বব করবে এসে খাই আবার ঘুম পরিচয় হিমাংসবদের পরিচয় বাস্তবতা বক্তব্য নামাজ পড়তে আমাদের মনের বিষয় একাগ্রতা আছে না অথচ উনি একজন মুজাহিদ আলেন এই যে মেহরাব মেহরাব মানি মেহরাব মানি হচ্ছে অস্ত্রাগার অর্থাৎ যারা মুসলিম আসবে মুসুল্লি আসবে সবার সঙ্গে অস্ত্র থাকবে সালাতের সময় সামনে রেখে নামাজ পড়বে এরপরে আবার অস্ত্রদের পরিচয়ের কথা যে কারণে এখন দেখবেন প্রায় যারা একটু মমিন যারা একটু বিন্দা তাদের হতমাত্র হচ্ছে অথচ মমিনদেরকে তুপাররা ভয় করবে আজকে বলা হয় জঙ্গিবাদী সন্ত্রাসী पुलिस घूस खाए पुलिस अन्या सामने माथा नत करे ना पुलिस चोर सन्या ठीक भावे দুনিয়ার কুফারদের জন্য যারা সত্যিকার আমাদের আমাদের দিন বইটা আসতেছে ইনশাল্লাহ হয়তো আজ কিছু পেয়ে যাবেন এই বইয়ের মধ্যে এই সব বিষয়গুলো শব্দ পরিষ্কার বলেছেন এবং শক্তি শক্তির মানে আবার কোন আল্লাহ রসুল্লাহাল্লাম दाड़ी व्याख्या करतेमी अल्लामी सत्य हिष्छेप शक्ति निक्षेप करा, निक्षेप निक्षेपी बर्षा निक्षेप तीर निक्षेप आल्लाबी कारण निक्षेप्रीड़ बर्षार मध्य सीम थे एन किस मत आोमा निक्षेप क्षेपणात्र निक्षेप रकेट निक्षेप कत किस ग्रेनेड निक्षेप है আল্লাহ রসুসি সেই জন্য কোরআন এটা তোমরা তোমাদের খাদ্য সামর্থ্য যে শক্তি শক্তি অর্জন করো এই শক্তির ব্যাখ্যা আল্লাহ রসুসলে নিক্ষেপ করা ছিল এরপরে বলছেন অনেক এবং ঘোড়া প্রস্তুত রাখা যার মাধ্যমে মধ্যে রাখবে এখন আরবিতে সৌদি আরব জিজ্ঞেস করবেন এর হাফ মানে কি সন্ত্রাসী আরবি আরবি কি এর হাব আরবি কি এর আল্লাহ ব্যবহার করেছেন এই ব্যবহার করেছেন হিবুনা শত্রুদেরকে ভীতি প্রদর্শন করবে ত্রাসের মধ্যে রাখবে আল্লাহ এই প্রশ্ন গ্রহণ করতে বলেছেন অনেকে বলে আমরা জেহাজে যাওয়ার জন্য উজ্জীব হয়ে আছি আল্লাহ এদেরকে বলেছেন খালি খালি বলা আমি যাহের জন্য প্রস্তুত আছি এই বেকার তোকে দেয়া দিলে তো বোঝা হবে আর বোধ জন্য তুই হাঁটতে জানো না হাত ধরে ঘন্টা কি ঘন্টা তুই হাঁটতে পারছিস আস্তা কি কয় ঘন্টা দৌড়ি তো একসাথে এই জন্য খেয়াল আল্লাহ রাব্বুল আলামী পরিষ্কার করে দিয়েছেন সুরায় তোবা নয় নম্বর সুরার ছেচল্লিশ নাম্বার আয়াতি সত্যিকার তারা বের হওয়ার জন্য খুরুজ আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হওয়া ইচ্ছা রাখত আহ অবশ্যই তারা সেজন্য প্রস্তুতি গ্রহণগত সামান তৈরি করত এই জন্য আমরা ওই কিতাবে লিখে দিয়েছি আপনি কয়টা বুক দাম দিবেন কয় ঘন্টা দৌড়াইবেন সাইকেল চালাইবেন ছাতাল কাটবেন ওই কিতাবে আসা আল্লাহ যাই আলোচনা করছিলাম ঘুষ দিতে হয় কেন ঘুষ দিতে হয় এজন্য আপনি আল্লাহ আল্লাহর রাসুলের নির্দেশ অনুযায়ী আয়োজনা আর নাই বিচ্ছিন্ন রয়েছেন আর বিচ্ছিন্ন থাকলে আল্লাহর রাসুল ফুল সালাম বলেছেন এরকম ভাবে যে সমস্ত মুসলিমরা মুসলিমদের আল জামা থেকে বিচ্ছিন্ন থাকে ওদের কি মানবরূপী শয়তান রূপী শয়তান এবং মানবরূপী শয়তানেরা ওদেরকে গ্রাস করে ওদেরকে হামলা করে हाथुटी देखा फटुआ दें कूकुर हमला करलो अपन काूटी रुटी सेने दिन क्या खेल चले जाएगा दारूल कूके को आदाय होधिकारण क्षेत्र में क्यों क्योंकि अनुमति दिए अल्लाह आलम शहीद आल्ला भलो जान কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এইগুলো দেওয়ার চেয়ে বরং করা এবং আল্লাহ এরকম ভাবে স্পষ্ট করে দিয়েছেন বিধান কেউ কারো হক নষ্ট করবে না আল্লাহর আলাই্লাম বলেছেন হাদিসটা আছে বিভিন্ন প্রসঙ্গে মামলা নিয়ে আসো বিচার নিয়ে আসো হতে পারে তোমাদের মধ্যে কেউ কেউ বাদ আদালতে যে আমার কাছে বলতে এসে সে চতুর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারে অসচেষে আর যার হক সে ওরকম কথা বলতে জানে না এই কারণে আমি হয়তো ওই ব্যক্তির পক্ষে রায় দিয়ে দিলাম কবাই তো হককে আসি সেই আনিহি জেনে রাখো আমি যদি কারো কথার দ্বারা প্রভাবিত হয়ে তার পক্ষে বিচারের রায় দিয়ে দেই। অথচ সেও ও তার উপযুক্ত না সে তার বাক পশুতার মাধ্যমে চতুরতার মাধ্যমে এটা করেছে তাহলে আমি রায় দিলি তার জন্য হালাল হয়ে যাবে না মিলান না আমি তার জন্য আগুনের একটা তুক্র দিয়ে দিলাম সেজন্য এটা গ্রহণ না করে। এ হাদিস থেকে দুইটা জিনিস বোঝা গেল একটা হচ্ছে এই যদি বিচারকেরা ভুল সিদ্ধান্ত দেয় এবং এর দ্বারা কারো হক নষ্ট হয়ে যায় যার পক্ষে বিচারের রায় দেওয়া হলো তার জন্য হালাল হবে না আপনি জানেন আপনি এই উকিল ধরে অথবা নিজে বাসপথ হওয়ার কারণে আপনার উকিল চালা হওয়ার কারণে আপনি বিচারের রায় পেয়ে গেলেন द्वित जिन बुझे गई लोक आरोप नबीजे के मन कर सब आलिए सब जाने आल्ला আল্লাহর রাসুল সালাহ সালাম হাবিটা বোখারি হাবি দুই হাজার পাঁচশো চৌত্রিশ নাম্বার হাবি আল্লাহর রাসুল সালাইলাম পরিষ্কার বলে দিলেন তোমরা আমার কাছে অনেক সময় বিচার আচার নিয়ে আসো। তোমাদের মধ্যে কেউ বাদ প্রচুর প্রচুর কথা বলতে খুব চতুরতা অবলম্বন করে আমি যদি এরকম কারো কথার দ্বারা প্রভাবিত হয়ে বিচার রায় দেই এতে তার জন্য হালাল হয়ে যাবে না বরং আমি তার জন্য একটা আগুনের টুকরা তার দিলাম তার মানে বিচার রায় না আর আল্লাহ কেউ গায়ক জানে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা না জানানো আল্লাহ জানানোর পরে যতটুকু জানান ততটুকু জানে কোন নবী গায়ক জানেন না কোন অলি গায়ক জানে না কি কোন পর্যন্ত না। দিনেও দিনে এই সমস্ত বিশ্বাস করলে ছেড়ে গুণ হয় আমাদের দেশে অনেক আছে দিন হুজুর দিনের তারা হাজির করে সব বলে দেয় করে বলে দাও দিনে কি গায়ে জানেন কঠিন হাতের রেখা দেখে সব বলে দিচ্ছে আপনার হাতের রেখা দেখে যখন এত কিছু বড় একটা ছাপ্য মারেন এরপরে জিজ্ঞেস করেন তুই সব বলতে পারলি ছাপ্পটা বলতে পারলি না এই জন্য মঙ্গলার মানুষকে নিজেদেরকে ছিড়ি মধ্যে লিপ্ত করাচ্ছে এই জন্য এগুলোর বিরুদ্ধে সব সময় প্রত্যাশা থাকবে বলা হচ্ছে আল্লাহ রাসুল সরাল আরো একটা হাদিস মুসলিম শরীফের তিনশো পঁচাত্তর নাম্বার হাবিফ তিন মিজির তেরোশো চল্লিশ নাম্বার তার এলাকা থেকে বর্ণনা করেন আসল হাজার যে লোকটা হাজরানি যে লোকটা সে বলল এই আমার বাবার একটা সম্পত্তি ছিল জমি ছিল জোর করে দখল করে নিয়েছে আমার দখলে আছে আমি চাষাবাদ করি ফসল হয় আমার ওর অধিকার নাই হাজর ইসলামের নিয়ম হলো আপনি যদি দাবি করেন তার আপনার প্রমাণ পেশ করতে হবে এটা আমার জমিন আমার এই প্রমাণ আছে নিয়ম হচ্ছে যে দাবি তার কাজ হচ্ছে দলিল প্রমাণ পেশ করা আমি যদি দলিল প্রমাণ পেশ করতে না পারি তাহলে এবারে যার বিরুদ্ধে দাবি করা হলো সে হলজ করে বলবে আল্লাহর কথন করে বলছে এটা আমার জমি এরকম বলবে উনি বাইয়া পেশ করতে পারলেন না দলিল পেশ করতে পারলেন না এবারে আল্লাহ রাসুল সুল্লাহ বললেন তাহলে তো এখন তোমার প্রতিপক্ষ সে কখন করে বলবে তার জমিল এবারে লোকটা সাহাবি উনি বললেন এই লোকটা তো একটা ফাঁসেকলো পাপিলা সে এরকম কোনো গায়ে বাজে না দিজা নাই তার হলফের কোন ভিত্তি নেই মিথ্যা কঠন করেছে না এখন এরকম তার হলস করা ছাড়া আর কোন উপায় নেই সে হলফ করে বলবে এটাই তোমার এখন বিচার এই লোকটা হলফ করতে গেল সিন্দার যে লোকটা সে হলস করার জন্য কেন এবং মিথ্যা কথম করে তোমার এই জমিন দখল করে নিয়ে দেয় আমিও রায় বাধ্য কিন্তু জিনে রাখো কেয়ামতের মাঠে সে এমন অবস্থায় উঠবে ल्ला तला असंतुष्ट आल्लास मिस्किन के साइबू कल प्रमुख अल्लाह सलमें ना इना सबसे बड़ मिस्किन हलोई व्यक्ति तेरा मोटे माचे अनेक स्वभाव स्तूम नहीं उठब दावा क्या कर सबगरा सजा का सब पड़े सियात उठब माल दखल करमी दखल करी दखल कर ढाका देखेंकेवला अथवा खुद घरिष्ठ बुजुर्ग मुड़ी গিয়ে দেখবেন যে মাসাল্লাহ বাড়ি কটা দখল করেছে কেমনি দখল করেছে এই লোকগুলো যখন উঠবে তারা দাবি করবে একদিনের আমার বাড়ি নিয়েছিল আর ওইখানে তখন প্রতিশোধ করা হবে স্বভাবের মাধ্যমে জবাব দিতে দিতে তার স্বভাবের আমল শেষ হয়ে গেছে কিন্তু পাওনা এখনো শেষ হয়নি এরপরে বলা হবে ওদের গুণাগুলো মাথায় না এরপরে গুনার পূজা নিয়ে সে জাহান নামে চলে যাবে আল্লাহ এটা আল্লাহ তারা পছন্দ করেন না আল্লাহ রসুল পছন্দ করেন না এটাকে হারাম ঘোষণা করেছে রসুল্লাহ বলছেন আবুহারা হাদিস্টা বলিত হাদিস্টা মুসলিম ফলিতে দুই হাজার তিনশো দুই হাজার নয়শ উন্বই নম্বর হাবিব আল্লাহ রসুফল পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না আমার সালিম শুনে রেখো আল্লাহ তালা মমিনদেরকে একটা বিরাট মর্যাদা দিয়েছেন নবীদেরকেও যেটা হুকুম করেছেন মমিনদেরকেও তা হুকুম করেছেন এই ভূমিকা দিয়ে তারপরে বললেন আল্লাহ কি বললেন হ্যাঁ রসুলেরা আল্লাহ নবী রসুলদেরকে সম্বোধন করে বলছেন হে রসুল তোমরা পবিত্র জিনিসগুলো খাও ওয়ামুফান এবং ন্যাকল করো ই আমি তো জানি রসুল পবিত্র জিনিস খাওয়া একই নির্দেশ দিয়েছেন মোমিন্দেশ আল্লাহ বলছেন কেউ বললেন রসুল আল্লা র যে হুকুম দিয়েছেন মমিনদেরকে সেই একই হুকুম দিয়েছেন এরপরে আল্লাহ রা সালাম বলছেন আকবর আল্লাহ রাসুল সালাম বলছেন এক একজন মানুষ দূর মোর একেবারে ধুলাবালো মলিন হয়ে যায় হি আসামা সে আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে আর রব্দি আর রব্ হে আমার রব হে আমার রব আমার আম অপোচতার খাবার হারাম হারামুন তার পানিও হারাম হারামুন তার পোশাকটা হারামিল হারাম খাদ্য ছিল হারামুস্তা যা দা লিচা তার এই দোয়া তু থেকে হবে কি সুন্দর হাবি মুখত শরীফের দুই হাজার তিনশো তিরানব্বই তির আল্লাহ রসুল বললেন যে আল্লাহ বলে এরকম এমনি ভাবে আল্লাহ রসুল আলিয়াল্লাম গুরু দেওয়া সম্পর্কে বলেছেন হাবিবটা আছে আবুদাউ শরীফে তিন হাজার পাঁচশো বিরাশি নম্বর হাবিব তিন মিজের এক হাজার তিনশো ছত্রিশ নম্বর এতন দুই হাজার তিনশো চার নম্বর वाला আল্লাহ রসুল বোলসিল্লা রসুল রসুল ঘুস দেয় এবং খায় দুজনের উপরে আল্লাহ রসুল সালাম घुसर मैं रसी डाले घुस दिए माल नहीं जाने राशि बनाए रसी राशी वाल मूर्ता এই লুঠি ঝুলনে বলা অসে ঘুষ দিলো আর যে ঘুস নিল্লাম উভয় কুর্সাল এমনি ভাবে যে সমস্ত ব্যবসায়ীরা নিষ্ঠা কসম করে আল্লাহ কৌ এক নম্বর মাল নির্ভেদাল মাল সব ভেদাল আল্লাহ রসুল বলছেন তিন সম্প্রদায়ের মানুষ তিন প্রকারের মানুষ যাদের সাথে আল্লাহ তালা কেয়ামতের কথা বলবেন নাহীন এবং তাদের দিকে আল্লাহ তালা তাকাবেন না রহমতের দৃষ্টি দিবেন না এবং তাদেরকে পরিবেন না এই কথা তিন তিন বার বললেন এরপর আবু গরকে বললেন্লাহ श्चय ध्वसशील बोल कार लुंगी पाजामागुलहंकार भरे कारो एम पड़े से आन चाटनुगर नीचे पड़े जाए पने का सिरा का আল্লাহ লুঙ্গি পরে হারান অহংকার ভয়ে যদি পড়ে তাহলে তার জাহান নামে যাওয়া বলা আছে আর এমনি যদি নিয়মিত করে তাহলে বলা আছে আল্লাহ তারা তাদের দিকে না। দেন না এক নম্বর হচ্ছে যারা টাকনুবি লুঙ্গি পাদামা ঝুলিয়ে দেয় দুই নম্বর এ দয়া করে ফোঁকা দেয় তোমার আমি উপকার করেছিলাম এটা করেছিল। তারা শ্রস্ত হলোই উল্টা আরো আল্লাহর আর লালতে পড়লো আল্লাহ তালা কেয়ামতের মাঠে তাহার দিকে তাকাবেন না তাকে পবিত্র করবেন না তার সাথে কথা বলবেন না তিন নাম্বার হচ্ছে মিথটা হল করে মিথ্যা কথম করে নিজের মালটা বিক্রয় করে দিল চালু করে দিলো অসল মাল চালু করল মিথ্যা কথম করে এই ব্যক্তির দিকে আল্লাহ নজর করবেন না টাকাবেন না কথা বলবেন না তাকে আল্লাহ করবেন না তার জন্য কষ্ট দায়কিসটা আছে অনেক কিতাব হাবিজটা আছে প্রায় বিভিন্ন সব কিতাবই আছে মুসলিম সাহেবের তিনশো ছয় হাদিস শির মিজির বারোশো এগারো নম্বর হাদিস আবু দাউদের চার হাজার উনানব্বই নম্বর হাদিস নাশাই শরীফে দুই হাজার পাঁচশো এমনে মাদার দুইশো বিশ নাম হাদিস যেখানে বলা হলো এই তিন প্রকার লোকের দিকে আল্লাহ রাব্বুলা আলম সেয়ামতের মাঠে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পরিচ্ছন্ন করবেন না এবং তাদের জন্য তত্ত্বদায়ক বর বন্ধু শাস্তি নির্ধারণ করা আছে সেই তিন প্রকারের লোক হল তারা যারা এই তাক নিচে পাঠানো পড়ে আমি এই বক্তব্য হাতের বাকি তার বাবা আমার ভালো কথা আর কি নষ্ট হলো টেবিল চেয়ার বলে খানা খানা ঘরে হত্যা খানা খায় আর কি করলো আর আমাদের আত্মীয় আছে মেয়েরা আছে খেলা তো বল বাবা এদের সঙ্গে দেখা করে না কথা বলে না দেখেন একটা ছেলে দিনের উপরে চলবে পিতা মাতাসের না এই মা জন্য ও লম পাচ্ছে আমাদের মাঠে এই সন্তানরাই গিয়ে পিতা মাতার বিরুদ্ধে অভিযোগ করবে যারা আমাদেরকে পথভ্রস্ত করেছিল গঙ্গা করেছিল আমরা আজকে ওদের কারণে জাহানগামে যাচ্ছি আমরা ওদেরকে জাহান নামে আগে পায়ের নিচে রেখে তারপর জাহান্ন এই পিতা আমি জিজ্ঞেস করি আপনি কি মুসলিম মুসলমান কোরআন হাজি কিছু বিশ্বাস করেন যাই হোক দীর্ঘক্ষণ কথা বলার কারণে তার চরম হয়েছিল এরকম আছে আমার ভেরা আমাদের মনে রাখতে হবে মানুষ কি বললো কি না বললো দেখার বিষয় না আল্লাহ তারা কি বললেন দেখার বিষয় আল্লাহর রাসুল সালাম বলেছেন এই তিন প্রকার লোকদের দিকে আল্লাহ তারা তাকাবেন না আজকেই আমরা যাদের উপর পর্যন্ত নামান রাখা যাবে এর নিচে রাখা যাবে না এটা প্রাসঙ্গিক মাথা আলাগছিল আলোচনা হচ্ছিল মূলত মালের নিরাপত্তার ব্যাপারে আল্লাহর একবার ব্যবসায়ীদের কাজে দেখছেন আল্লাহ করছেন হাজার তিনশো আঠাশ নাম্বার সাতশো ছয় নাম্বার হাদিস ব্যবসায়ীদেরকে আর এরপরে তিনি বলেন রসুল আল্লাহ আল্লাহ ভালো না আল্লাহ রসুল হে তাদের ব্যবসায়ী তাদের বহু বস ও ব্যবসায়ীরা এ ইচ্ছা করে মিথ্যা বলবা না এরপরেও যদি অনিচ্ছা গৃহ একটা মিথ্যা কথা হয়ে যায় এটার পরিবর্তে তোমরা সতকা আদায় করে দাও সতকার মাধ্যমে দু কাজ হয় এরপরে বোখারি শরীফের আর একটা আপনি যাচ্ছে দালালি করা সম্পর্কে দালালি করে দালালি কাকে বলে এটাকে বুঝতে হবে আপনি একটা জিনিস বিক্রয় করবে। আপনার একজন লোক গ্রাহকদের সামনে এসে বললো দশ হাজার টাকা তো একজনের বলেই ফেলেছে এখন আমি এগারো হাজার না বললে কেমনি হয় সম্পর্কের কম বলতে পারবে না এখন যখন আরেকজন আসলো দেখলেন তো আপনার সামনেই তো এখন দশ অথচ এই লোক তো ওর নিজের লোক কি বলেছেন শহীদ বোখারি দুই হাজার সাতশো সাতাইশ ন শহীদ মুসলিমের তিন হাজার আটশো একানব্বই নম্বর হাবিজি পাল তিনি তুলেছেন এরকম ভাবে কোন মহিলা তোমার কাছে বিয়ে বসতে পারি যে আগের বউ তালাক দিতে পারো ঘটনা ঘটেছে অনেক সময় আপনি একটা মাস চিনতে গেলেন আপনি দরদাম করছেন আর একজন এসেছে বলছে পাঁচশো টাকা দাও দিয়ে দাও এটা দায় নাই জমি কেনার কথা চলছে আপনার সঙ্গে যখন না ফয়সলা হয়ে যায় আপনি না করে দিবেন তারপর বিয়ে দিতে পারেন এরকম বিয়ের ক্ষেত্রেও আছে কেউ একটা মেয়ের জন্য প্রস্তাব করল এখনো তার ব্যাপারে ফাইসা হয় না হা হয় না প্রস্তাব করলেন নিজে করেছেন একজনে যেখানে বরদান করছে ভাও করছে সেইখানে কি আর একজন করা এরপরে যে বিষয়টা আমি আলোচনা করতাম সেটা গরু বিক্রি করা দালালি হোক কোন রকম দালালি এইরকম দালালি করা যায় অবশ্যই একটা ভালো জিনিস দেখিয়ে তার সাহায্য করা যায় আপনি সহযোগিতা করলেন যে ভাই এখানে একটা জমি আছে আপনি দেখেন পছন্দ করে কিনেন এটা এটা না না দালালি বলতে যেটা বললাম দুই রকম দালালি একটা হচ্ছে এই দালালিগুলো হারাম এরপরে আল্লাহ রাহালামত্রিয়া হচ্ছে ডাবি গরু বা সাগর উ এগুলো কয়েকদিন দোহায় না না এর স্থান বড় দেখায় নিয়ে বলে যে পাঁচ হয়েছে দুইশো পঁচানব্বই নম্বর হাদিফ আল্লাহ রাম বলছেন বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল আল্লাহ আলহ্লাম ভিতরে হাত ধুকে দিয়ে হাত ধুকে দিয়ে হাতে ভিজা লাগলো অনেক উপরে শুকনো জিনিস নিচে क्यों भिजा जी पर रखो नाई জেনে রাখো মান গাছের দোকানদার আল্লাহ রাসুসাম বলেছেন মানগা যে ব্যক্তি মানুষকে ভোকা দেয় ফালাইশা মিননি সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয় আমার মৃত্যুর অন্তর্ভুক্তই না এমনিভাবে আমি আলোচনা করছিলাম মাল হেফাজত করা সম্পর্কে আল্লাহ নির্দেশ আল্লাহর কি আছে এবার আসলে আল্লাহ করা দেখা করা যায় না আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন আমি এবং একজন এপিমের দায়িত্বশীল হাভা ডে আমরা এরকম থাকবো দুইটা আঙ্গুল দেখালেন এরকম আমরা অবস্থান করবো পাশার আমি না আমার সাহায্য একটু খোলা এরকম পাশাপাশি আমরা থাকবো তার মানে একজন নবী আর একজন নবী না এতটুকু বেসম এপিমের হেফাজত করে এত মূল্য মার্চাল বলে যে আমাদের এখানে এখন মনে আমি ফিরাই নাই কাউকে এটিএম যারা এসেছে নিয়েছি তো আপনাদের সহযোগিতা কামনা করি তাই বলছিলাম শারিফটা আছে শরীফ ওখারিফ পাঁচ হাজার তিনশো চার নম্বর মুসলিম ছয়াবি আল্লাহ রসুল বললেন দেখভাল করে যে ব্যক্তি আর আমি দুজন দুইশো বাহাত্তর নম্বর হাবিজি রসুল রসুল সালাম বলেছেন তোমরা সাতটা ধ্বংসাত্মক গুণাহের থেকে বাঁচো কয়টা গুনা সাতটা ধ্বংসাত্মক গুনা সাতটা গুণা এরকম যথেষ্ট এরকম সাতটা গুনা জমা হন বললেন্লাহ সেই গুণাগুলো কি কি আল্লাহ বললেন আখির কুবিল্লা এক নাম্বার কি আল্লাহ করা কেমন আল্লাহ অংশীদার বানানো আল্লাহ অংশীদার আপনারা জানেন মতরা মূর্তি পূজা করতো মূর্তিকে ভয়ানাধ্যম মনে করত কোরআনে স্পষ্ট হয়ে যাচ্ছে তারা বলতো মা না निकट नाउना सारा बहुत आल्लर का सुपारिश करी करा तेरे छा आल्ला पर्त पहुंचाइ दीबे शिक्षकता आल्ला के सुपारिश कर बोझा गल मार फेल মূর্তিকে যেরকম ভাবে মাধ্যম মনে করত মূর্তিকে সুপারিশকারী মনে করত পীরা পীর সবদেরকে সুপারিশকারী মনে করে মাধ্যম মনে করে অর্থ মৎস্য মূর্তি পুজোকেরা মাধ্যম মনে করার কারণে সুপারিশকারী মানার কারণে যেরকম মুসলে পীরের মুড়িদরা সেরকম মুসলে এর কোন হোক ভেদাল পীর হোক ফণ্ড পীর হোক সমস্ত পীরের মুড়ি সুসার সুসে এদের দুই জানা ধরে বেশ কিনে যাবে কোন অসুবিধা নাই মায়ের সন্ধ্যা হলো ওই চর্মনায় পি দার বই আছে বেদে মায়ের সেখানে লিখছে বান্দা অসংখ্য করার ফলে আল্লাপ মাফ করতে চান না আল্লাহর কাছে সুপারিশ করে ওই সুপারিশের পদৌলাতে আল্লাহ মাফ করে নব্লা আল্লাহ পরায় কি বলেছেন আল্লাহরা বলছেন হস্তাফরুল্লাহ যদি আল্লাহ ক্ষমা চায় আল্লাহম আল্লাহ রব্দুল আলম বলছেন রাশ হইনা আল্লাহ বলেছেন দাঁড়িয়ে বলে ইয়া না বুধু আইন আমরা কেবলমাত্র তোমার ইবাদ করি তোমার কাছে সাহায্য চাই এইখানে ভাইয়া মাধ্যম আছে কেন তোমার জিজ্ঞিরের সময় ভাই লাগে মাধ্যম লাগে তোমার স্ক্রি লাগে নামাজের মধ্যে সে মাধ্যম কোথায় গেল হজের সময় বড় লাভবাহিক সেইখানে ভাইয়া মাধ্যম নাই আল্লাহ তোমার কাছে হাবি তোমার বাবার দরবারে হাবি লিকা লাভবাহিক তোমার কোনো শরিক নাই অংশীদার নাই সমস্ত শরিক মুক্ত সমস্ত ভায়ামাদ্যম মুক্ত নামাজের মধ্যে যেরকম ভায়াবাদ্যম মুক্ত হজের মধ্যে যেরকম ভায়ামাধ্যম মুক্ত সেরকম ভাবে জীবনের ছোট ক্ষেত্রে সকলের বাজদের ক্ষেত্রে ভায়া মাধ্যম মুক্ত হতো হবে কোন ভায়া হতে পারবে না কোন বুজুক ভয়া হতে পারবে না কোন অলি ভায়া হতে পারবে না এমনকি নবীর ছিল ভায়া হতে সুপারিশ করার জন্য অনুমতিকে আমাদের দেওয়া হবে আমরা যাদেরকে সুপারিশ করার পারমিশন দিবেন ওইখানে কেবল মাত্র তারা সুপারিশ করতে পারবে দুনিয়াতে কোন ব্যক্তিকে সুপারিশ করার ঠিকাদারি দেওয়া হয় না আয় আতুলকুশি মুকুস্থা ফানিকি আয় আতুলকুশি পরবেন বলা আছে? আল্লা অনুমতি ছাড়া আরে বেটা তুই দুনিয়াতে বোঝা সুপারিশ করার ঠিকাদার ইচ্ছো কে আমাদের মাঠে তুই নিজেদের নাগাদ পাবি তাগুলো খবর আছে তোর গ্যান কি আছে এই মনে রাখবেন এই পীর মরিদদের সঙ্গে আপনারা কথা বলতে না আপনারা ভুল করেন কি বলবেন নামাজ পরে পাঁচটা নামাজ নামাজ মস্কার টুপর মস্কর চাষের ইবাদত করতো না এমাদত করতো মনে রাখবেন যারা বিভিন্ন বস্তু নামাজ পড়ে আমি পরিষ্কার দিচ্ছি যেই মসজিদের ইমাম কোন পীরকে ভয়াবহ বিশ্বাস করে যে মসজিদের ইমাম পীর ছাড়া আমার এই সব চাকিদা রাখে ওই মসজিদের ইমামের পিছনে নামাজ পাওয়া যাবে আমি কিছু নামাজাম বুঝতে হবে সাতটা ধ্বংসাত্ম গুণা বলছিলাম এক নাম্বার কোনটা গুণা দুই নম্বর গুনা কি হচ্ছে দেখেন আলুকে বলা ভালো বলছেন deceived গৈ জাদু। তিন নামরা আপু নাফা লাতি হারগাম ال্لهহ ইললাল হা কোন একটা অন্যভাতকে খুম করা। তা নামরাচ আতলু মাদল ইয়া তিন মাদ ভক্ষণ কারি আ্তিসা সর্ম ভিক্ত। পাঠনুর দেবা সধ খওয়া। এবং যুদ্ধের ময়দান থেকে পালানের দা অনেক স্বামীরা স্ত্রীদেরকে ছানাকে সন্দেহ করে এটা এর পড়ে যায় সাতটা মারাত্মক গুণের মধ্যে একটা প্রমাণ থাকে আপনি পেশ প্রমাণ নাই ছানাকে আপনার স্ত্রীকে তার মধ্যে মাল ভক্ষণ করা এই সাতটা গুনা যেগুলোকে আল্লাহ রাতাম বলেছেন ধ্বংসাত্ত্বক বলেছেন সাতটার মধ্যে একটা হচ্ছে কি মাল ভক্ষণ করা সেটা আলোচনা হচ্ছিল এমনি ভাবে আয়ত আসছে নিশ্চিত যারা এসিমের মাল জুলুম করে অত্যাচার করে খায় আল্লাহ তারা বলছেন হিনা কুলু নাতি বোপুন হিন্ন তারা নিশ্চয়ই ভাবে চ্যাটের ভিতরে জাহান নামের আগুন খাচ্ছে এবং খুব শীঘ্রই তারা জাহান্নানের প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে আগুনের সুসংবাদ হয়েছে এইটা দায়িত্ব থাকে সাবধান থাকবেন না খেয়ে থাকেন খড়কুটা খেয়ে থাকেন গাছের পাতা চাপিয়ে থাকেন শিকর খেয়ে থাকেন তারপরেও হারাম মাল বিশেষ করে এতিমের মাল এ ধারেকার খাওয়া যাবেন না অন্যায়ের ধারে এরপরে আল্লাহ তালা মাল হেফাজত করার এরপরে যাদের ওয়াজে কাজ হবে না মাল চুরি করে আল্লাহ রা দেওয়ার জন্য এরপরে যারা নীতি নৈতিকতার কথা মানে না এদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন এবারে কোরআনে সুরায় মায় আটত্রিশ নাম্বার আয় আল্লাহ তারা বলছেন আস্তে কু কত হুমা তারা যে অন্যায় করেছে আল্লাহ ভারত আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ তালা জবরদস্ত ক্ষমাসি প্রজ্ঞাময়ী আল্লাহ তালা হলেন পরাক্রম শালীরা পরাক্রম প্রজ্ঞাময়ী এটা এই বলেছেন আল্লাহর বিধান কায়ন করার জন্য যেতে কোন রকমের দুর্বলতা না আছে চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে এই বিধানকে আছে এখন নাই কেন এটা মনে রাতে আইন ভুগতে হবে পেঁয়াজ চোর তেল চোর যদি সত্যিকার হতে খাবারের অভাবে মারা যাচ্ছে এই রকম লোক চুরি করে এদের জন্য এই বিধান না অমরবালের যুগে एक बार देखे अभाव देखा दिल समस्त विचारक पत्र लिखलें राष्ट्र फरमान जारी कर लोको चोर भरा पड़े और जाना जाए ठीक पैकर तल्स चोरी कर संकाल चूरी कर हाथ कटे फेल बुझा गया इस्लाम जख मानुषर खाद्य निरापत्ता दिए जीवन निरापत्ता दिए पर आईनजीएस चोरे हाथ का विधान ইতিহাস পড়ুন আল্লাহর নবীর কাছে যখন কোন জানাজা আসত জিজ্ঞেস করতেন লোকটা কোনো ঋণ আছে কি যদি বলা হতো ঋণ আছে বলতেন আদায়ে যোগ্য সম্পদ রেখে যাচ্ছে কি বলে হা রেখে গেছে জানাজা পড়তেন আর যদি আদায় যোগ্য সম্পদ রেখে যায় নাই আল্লাহর নবী বলতেন সল্লুওয়ালা কেটুন তোমরা জানাজা পড়ো আমি পড়ব না এত গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আল্লাহর নবীন মোদিনার রাষ্ট্র গঠন করলেন एवं माल गठन कर नबी बल माल उद्बोधन कर करा जाए सम्पत्ति रेखे जाए सम्पत्ति पे जाने भाग बसाब ना क्यों सुने रख अमान तार नाना बयान जब व्यक्ति ऋण रेखे मारा जाए অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায় আজকের থেকে মুসলিমদের আমির হিসাবে মুসলিম তো আসি আমি খলিফতের মুসলিম মুসলিমদের হিসাবে ঘোষণা করছি এসিমদের অসহায় স্ত্রী সন্তানদের সমস্ত ঋণের দায়িত্ব আমি গ্রহণ করলাম আছে কোনো অর্থনীতিবিদ আছে কোনো পৃথিবীর লিডার যে মানুষের সামনে এরকম ভাষণ দিবে মনে রাখছে আমি ইসলাম এরকম একটা অর্থনীতি উপহার দিয়ে ঘোষণা করেছে যেহেতু খাদ্য আবাস থাকবে না এখনো বাংলাদেশ সহ দুনিয়ার কোন আল্লাহ মানুষ সৃষ্টি করবেন আর মানুষের খাদ্য দিবেন না এটা হয় নাকি আপনি মেহমান দাবাদ করেন আপনি খাবার তৈরি করবেন করছেন পাঁচজনের কতজনের একশো জনের আপনি যদি এতদূর জ্ঞানী হতে পারেন একশো মেহমান করে একশো লোকের খাবার তৈরি করেন কম পক্ষে আর বেশিও করেন যা আল্লাহ তারা হাঁটাম রা কিন যা আল্লাহ তারা পুরো জামাই সে আল্লাহ তারা পৃথিবীতে মানুষ পাঠাবেন আর খাদ্য দিবেন না এটা হতে পারে না আল্লাহ তারা প্রত্যেকটা মানুষের খাবার তৈরি করে দিয়েছেন সেই খাবারগুলো গেল কোথায় তাই একটা পেটে ডুবে গেছে খাবার তৈরি করেছিলেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণী শুধু মানুষ নয় জঙ্গলের বাঘ ভোরলুকের পর্যন্ত রিজিক দিয়ে তারপরে দুনিয়াতে পাঠিয়ে থাকে এজন্য কোন মানুষ না মরবে না ইসলাম আল্লাহ চালু করার পরে হুকুম করেন এখন থেকে আল্লাহ চোর কাছে পেঁয়াজ চোর তেল চোর আর গ্রামের মুরগি চোরের হাত কাটার আগে যারা অফিসে বসে লক্ষ লক্ষ টাকা এক একজনের থেকে কেটে নিয়ে যায় কলমের খোথায় এই বড় বড় চোরদের হাত ধরে কাটাতে আমার এই মানুষকে বুঝাতে হবে ইসলামের বিধান জানাতে হবে চোরের হাত কাটা বিধানটা কি জিনিস আমার যাতে এটা জানে না নতুবা মানুষ যেখানে একজন নেতা নেত্রীর জন্য জানতে প্রস্তুত আমি বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ আল্লাহর বিধানকে বুঝতে পারবে আল্লাহর বিধান কায়েমের জন্য জানতে প্রস্তুত হবে সেজন্য তোমাদের কাজ করতে হবে মানুষের সামনে কোরআনের সৌন্দর্য তুলে ধরতে হবে আমি আলোচনা করছিলাম মালের হেফাজত করার জন্য আল্লাহ বিধান দিয়ে পেন চোরে হাত কেটে দাও এই চোরে হাত কাটার বিধান বাস্তবায়ন করলে আমি বলি আপনি সোনার মদিনায় গিয়ে দেখুন সোনার বাংলাকে তুলনা করুন সোনার মদিনায় হাইয়ার সারা আদান হয়ে গেল সব ফর্মের দোকান পর্যন্ত চালক অর্দার ঝুলিয়ে চলে গেছে মসজিদে কোন ভয় নাই আর বাংলায় বালোয়ার জোড়া জুতা নিয়ে আসলে ভয় থাকে জুতারা তুলে হয়ে গেল আমার ভাইয়েরা আল্লাহ আর নবী মৎকা বিজয় করলেন মৎ্কা বিজয়ের তিন দিনের মাত্রায় চুরি হয়ে গেল চুরিটা করল বংশের একজন হাত কাটা প্রায়শ বংশের নাচ কাটাদের হয়ে গেল ইতিহাস হয়ে থাকবে আল্লাহ নবীর কাছে এটা সুপারিশ করা যায় কিভাবে অন্ন করার জন্য হাবিসটা বুখারি শরীফের তিন হাজার চারশো আপনারা পড়ে নেবেন এখন সাহাবাহ নেতারা হয়ে গেল এক পালক পুত্র ছিল যায়। এই পালকুত্রের ছেলে ছিল ওষামা ওষামা দেন সবাই ধরলো তুমি কি আল্লাহ নবীর কানে কানে একটু বলো সুর আল্লাহ ওরা এই একজন মহিলা চুরি করেছে হাফটাটা গেলে বদনাম হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনিও তো কুরাইশ বংশের লোক আপনারও বদনাম হয়ে যাবে একটু তেল মালিশ তারপরে মহিলার নাম হচ্ছে فاطمه আপনার ফুডমের নামে নাম আল্লাহর নবী যখন শুনলেন চেহারা লাল হয়ে গেল আল্লাহর দিকে খুব পাওয়া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন فقال رسول الله صلى الله عليه وسلم atas তোমরা কি আল্লাহর সেই সীমানা আল্লাহর হুদুদ আল্লাহর বিধান পরিবর্তন করা বলে সুপারিশ করত সুমা আল্লাহর দাঁড়িয়ে দিলেন সুম্মা এরপর বললেন তোমাদের পূর্বের কত জাতি আত্মানি কেতাবাদেরকে দেওয়া হয়েছিল তারা ধ্বংস হলো কেন কানু আন্না হুম কানু যা তারা কাপিহিম তারা কু তাদের মধ্যে বড় লোকেরা চুরি করলে তখন তাকে ছেড়ে দিত হাত কয়েম করতো বাই মূল্য কথা বলছি তোরা চুরি করেছে ফাতে কেন আল্লাহর হত কয়েম করার জন্য আল্লাহর আইন রক্ষা করার জন্য আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর নদীর পরা ভাষণ আল্লাহর নদী আরো পরিষ্কার করে দিলেন সুরায় আল্লাহ হুকুমকে পশ্চিমে তার অধিকার কারণ নাই কোন মন্ত্রীর নাই কোন এমপি নাই কোন সংসদের নাই কোন ব্যক্তি নাই হুকুমদার মালিককে সুতরাং তারা আল্লাহ জমিনে বসে আল্লাহ দেওয়া বিধান চোরে হাত আইনকে বাতিল করেছে সেই ব্যক্তি ঈদের নামাজ পড়ুক জমা করুক পাশ হতে নামাজ পড়ুক রোজা রাখুক মুসলিম দাবি সব কিছু মুসলিম হতে পারে না বাইরে আমার পরিষ্কার বিধান আল্লাহ আল্লাহ তারা বলেছেন আল্লাহ লাহ আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহ বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো নাই আল্লাহ নিশ্চয় যারা দুনিয়াতে বসে আল্লাহ আল্লা রসুলের সঙ্গে যুদ্ধ করে তার মানে গন্ডগোল করে আল্লাহ ওদেরকে ছুরি দেওয়া হবে হিমাল বিরুদ্ধ খেলা হাসিন ওদের হাত এবং পা একটা হাত একটা পা ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা এরকম কেটে দাও নিনা আল্লাহ আলমিন মালের নিরাপত্তা দেওয়ার জন্য সুদকে হারাম করে দিয়েছেন ইনশাল্লাহ বিষয়গুলো আগামী জমাতে আর আলোচনা হবে সুদ সম্পর্কে এখন আবার জিজ্ঞেস দেখতে একটা জিনিস আছে কোম্পানি এটা আমি বারবার বলেছি কোন মুসলিমরা এটাকে হালাল বলে ফতোয়া দেয় নাই কোনো প্রাণা আর এখন তো সরকার এদেরকে ধরেছে আমি বলেছিলাম সিগারেট পান করা হারাম এজন্য এখন আর তৈরি দরকার নাই সিগারেটে গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এইটা সবাই স্বীকার করে এবারে আপনি আছেন আল্লাহ বলছেন পাঠিয়েছেন অথব এটাও হারান ঠিক এরকম ভাবে এম এর কুম্পানি এটা যে এখন না দেয় এটার জন্য সরকারে ফটো যথেষ্ট সরকারকে পাকড়াও করছে ডোকাবাজি করছে স্বীকার করছে এরা এরপরে ছড়িয়া বৃষ্টি না কেমন কতগুলো এখানে শর্ত আছে এখানে যান দামের কতগুলো ব্যাপার আছে দালালি আছে এক কারণে না অনেকগুলো কারণ না যায় সুতরাং যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত দেশ ট্রেনি অন্য কোন এম এল এম কোম্পানির সাথে জড়িত আছেন তবা দসলামের দাব কাজ করো দান বাম স্থানের মধ্যে করো তুমি একজনকে দাওয়াতের দিকে এটাও মাল হেফাজতের মধ্যে আছে এরকম ভাবে আল্লাহ সুহার মাল হেফাজত করার জন্য বিধান দিয়েছেন কোরআনের এই বিধানগুলো যারা মানে তারা মমিন আমি আলোচনা করছিলাম তাই পর্যন্ত আল্লার বিধানকে শুরু হয়েছিল মূলত আন্তঃ ধর্ম বিবাহ থেকে যে একটা আইন করা হচ্ছিল আন্তঃ ধর্ম বিবাহ মানে ধর্মীয় বাবার বিবাহ কোন বাধ্য থাকবে না যে কোনো মেয়ে লোকে যে ধর্মের লোকে যে ধর্মে বিয়ে করতে পারে এরকম একটা সুর উঠেছিল এবং এরপরে আঠারো বছর পর্যন্ত সন্তানের কোন ধর্মীয় পরিচয় থাকবে না আঠারো বছরের পরে সে যেদিকে যা যাবে যে ধর্মতাই গ্রহণ করবে এইরকম একটা আইন করার জন্য সুর তুলেছিল আলহামদুল্লাহ এটার ব্যাপারে সারা দেশ থেকে যখন প্রতিবাদ শুরু হয়েছে না না আমরা যাই হোক ওইটাকে কেন্দ্র করে আমাদের আলোচনা শুরু হয়েছিল আল্লাহর আইন এবং বিধান পরিষ্কার বিষয় আল্লাহর আইন আজকে আলোচনা করলাম মাল হেফাজত করার জন্য আল্লাহ তারা বিধান দিয়েছে এই চোরে হাত কেনার বিধান বিধান দিয়েছেন কে এই বিধান বাস্তবায় হলে তো থাকবে না ইনশাল আমরা এই বিধানকে ইনশাল সারা বাংলাদেশে আমাদেরকে আবার বিধান কায়েম করো বিধান করো সকল বিধান আমাদের স্লোগান এটা সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো ওহির বিধান আমরা খালি কোরআন বলছি না কারণ হাদিসের মধ্যে হাদিসও আছে এই জন্য বলবেন কি সকল বিধান বাতিল করো ওহে বিধান গায়ন করো আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝা এবং আমলকরা